আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আগেকার আবার সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার একটি পর্ব নিয়ে সেই পর্ব থাকছে জ্যোতিষবিদ্যা সম্পর্কে যে তঞ্জিম বলা হে नक्षत्र देखते परिभाषा शब्दी पारिपार्शिक अर्थ आज आकाशे अवस्था थे जमीन बेपार आईडिया ग्रहण कर যেটা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে মানে আকাশের তারকা জমিনে যা ঘটবে সেই সম্পর্কে এটার অর্থ হচ্ছে যে আপনার যারা এই জ্যোতিষবিদ্যার কাজ করে তারা এই যে নক্ষত্রগুলার যে নড়াচড়া আহ তার কখন তার নক্ষত্রগুলো উদিত হয় কখন ডুবে যায় এবং কখন তারা ভিন্ন হয়ে যায় কখন হয়। এবং এটা এটার মাধ্যমে তারা আপনার জমিনে ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তারা সংবাদ দিয়ে থাকে এবং তারা মনে করে থাকে যে এই নক্ষত্র গ্রহ নক্ষত্র আপনার এই যে নড়াচড়া ইত্যাদির মাধ্যমে হুম আপনার তারা মনে করে এটার প্রভাব পড়ে দুনিয়ার উপরে করা। এবং মানুষের জীবন মানুষের মৃত্যু মানুষের রোগ ব্যাধি এবং মানুষের রোগ ব্যাধি থেকে উত্তরণ মানে চিকিৎসা সবগুলোর সাথে তারা মনে করে এই গ্রহ সম্পর্ক রয়েছে এখন কথা হচ্ছে যে এই গ্রহ নক্ষত্র যে মানুষের বিশ্বাস এই বিশ্বাস কয়েকটি প্রকার আমাদের জেনে নিতে হবে গ্রহ নক্ষত্র সম্পর্কে যে আপনার কি বলে যে বাতিল বিশ্বাস সেটা আবার সাধারণত দুই প্রকার এক নম্বর প্রকার হচ্ছে যে এই বিশ্বাস করা যে গ্রহ নক্ষত্র নিজেই প্রভাব বিস্তার করে থাকে মধ্যে নিজেই প্রভাব বিস্তার করে। এবং যা জমিনে ঘটে সেটা হচ্ছে এই আপনার গ্রহ নক্ষত্র গুলো নক্ষত্র গুলার কারণেই এটা মনে করা এবং সেটাই আপনার এই সমস্যা সৃষ্টি করে মানে গ্রহ নক্ষত্র নিজেই মানুষের কল্যাণ করে থাকে মানুষের মনে করে যে গ্রহ নক্ষত্রগুলা প্রভাবশালী প্রভাব বিস্তার করতে পারে এটা হচ্ছে সবই যারা ছিল আগের যুগের তাদের ধারণা যে তারা যারা মনে করেন যে আল্লাহ জাহু তাদের কাছে ইব্রাহিম আর ইসলামকে পাঠিয়েছেন যারা এরকম স্বাভাবিক মনে করতো মুখ্যের মধ্যে এই সবইটা ছিল আগের রসুল আকরমসাল ইসলামের নব প্রাপ্তির আগে এরকম সবই কিছু ছিল যারা এক গ্রহ নিয়ে চিন্তা করতে এবং মনে করতো যে সেগুলো প্রভাব বিস্তার করে থাকে এবং গ্রহ নক্ষত্র পূজারি যারা আসে বিশ্বের মধ্যে যেখানেই থাকুক না কেন এই নক্ষত্র পূজারীরা সাধারণত এই বিশ্বাস ধারণ করে থাকে এবং এই প্রকার বিশ্বাস আল্লাহ বানিয়ে নেওয়া হয় এবং এটা হচ্ছে রুব মধ্যে শির্কি কারণ আল্লাহ সুর আলুকানের এগারো নম্বর আয়তের মধ্যে বলেন তোমরা দেখাও যে আল্লাহ ছাড়া আর যারা তোমরা বিশ্বাস করে থাকো তারা কি সৃষ্টি করেছে আল্লাহ বললেন বরং জালিমরা সুস্পষ্ট ভ্রষ্ট তার মধ্যে রয়েছে দ্বিতীয় প্রকার जरा ग्रह नक्षत्री बिल्स धारण कर प्रथम प्रकार मन ग्रह नक्षत्री प्रभावर जमीन जो घटना घटे थके प्रभाव रही विश्वास द्वितीय नम्बर हम्वासरा जो ग्रह नक्षत्र आल्लर सृष्टि तब यार प्रभाव रही आल्लर इच्छा तमिन कर्मकांड मध्य प्रभाव सृष्टि करे आल्लर इच्छा है आगे आल्लर इच्छा विश्वास ग्रह उदित हवारे शादी कर नक्षत्र उद्धित हर पर सफर तरह ए रखे हाँ एरक ইসলামের দাবি করেও এই জাতীয় কথা বলে থাকে কারণ এটাতে আল্লাহ কিছু মুসলমান আছে তারাও এই কাজটা এই জ্যোতিষের কাজটা করে এটার কিন্তু এই বিশ্বাস করাও বিধানি এতে কোনো সন্দেহ নেই কারণ সেটাও রূপগীর মধ্যে শিরকের অন্তর্ভুক্ত কারণ এখানেও কিন্তু গাই বিজ্ঞানের দাবি করা হয় যাই হোক এখানেও গাই বিজ্ঞানের দাবি করা হয় অথচ গাই বিজ্ঞান একমাত্র আল্লাহ জানেন সুতরাং গ্রহণ নক্ষত্রের নয়া চলা ইত্যাদির মাধ্যমে যদি ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া হয় সেটাও কি দিন আকার জমিনে আল্লাহ আর কেউ গায়েব জানা। তাইলে এই জাতীয় মানুষকে কিন্তু গায়ব জানার দাবি করে থাকে এখন কথা হচ্ছে যে এই যে গ্রহণ নক্ষত্রগুলো আছে সেগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি এবং সেগুলা আল্লাহ নিয়ন্ত্রণাধীন এগুলো আগে ছিল না পরে আল্লাহ সৃষ্টি করেছেন হ্যাঁ পূর্বে কিছুই ছিল না এগুলো নতুন করে আল্লাহ সৃষ্টি করেছেন এবং দুনিয়ার মধ্যে এদের কোনো প্রভাব থাকতে পারে না এরা চলা করলে এবং এরা স্থির হয়ে থাকলে না এই ব্যাপারে বর্ণনা দিয়েছে আল্লাহ বলেন যে চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে বলেন যে তোমাদের যিনি প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ যিনি আকার জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তিনি আশির উপর হয়েছেন তিনি রাতকে ডেকে ফেলেন দিনের পর রাতকে দেখে ফেলেন এবং এবং এরকম তিনি স্রষ্টা এবং তার তিনি আদেশ কর্তা সবকিছু তার সৃষ্টিও করেছেন তিনি আদেশ নিষেধ করবেন তিনি এবং তিনি বলেন তবে আদমিন সেই আল্লাহ কতই নবরকতময় এখন যে এই ক্ষত্র যেগুলো আছে এগুলোর কিছু সঠিক ফায়দাও আছে যে এটার ব্যাপারে যে শুধু খারাপ ধারণা সেটা নয় সঠিক কিছু লাভ আসে গ্রহ সঠিক ফায়দা যেগুলো কোরআন মাজিদের মধ্যে বর্ণিত হয়েছে সেটা সর্বসাফলের তিনটি আকাশের আপনার কাজে এসেছে আকাশ সুন্দর করা হয় এই নক্ষত্রের মাধ্যমে রাত্রিবেলায় আপনি দেখবেন যে এই নক্ষত্রগুলোর কারণ আকাশকে খুব সুন্দর দেখা যায় দ্বিতীয় নম্বর আছে এইগুলো আপনার শয়তানকে ক্ষেপণ করার জন্য হ্যাঁ আপনার আল্লাহ সৃষ্টি করেছেন এই দুটার প্রমাণ হচ্ছে বলেন যে আমি আকাশকে সুসজ্জিত করেছি দুনিয়ার আকাশকে এই গ্রহ নক্ষত্রের সৌন্দর্যের মাধ্যমে যে সেগুলো স্থাপন করে আমি এবং দ্বিতীয় নম্বরের উদ্দেশ্য আল্লাহুল শাহুার তার ওহিকে রক্ষা করেন এই শৈতান গুলা থেকে কারণ এগুলো যখন আপনার কথা তথ্য চুরি করতে যায় তখন এগুলাকে নিক্ষেপ করা হয় তাইলে আল্লাহ শাহনু তার যে আপনার সেগুলো চুরি করার ব্যাপারে এরা তৎপরতা চালাইলে গায়ে বিজ্ঞান হিসেবে সুরক্ষার দায়িত্ব হিসেবে আপনার শয়তানকে এই নক্ষত্রগুলো নিক্ষেপ করে তাড়িয়ে দেওয়া হয় তৃতীয় নম্বর যেটা সেটা আছে যে এইগুলা হচ্ছে আলামত হিসাবে চিহ্ন হিসাবে কাজ করে স্থল জলভাগে আপনার মানুষ যখন ভ্রমণ করে তখন এগুলাকে চিহ্ন হিসেবে ধারণ করে এগুলোর মাধ্যমে পথ তারা থাকে সুরা নম্বর বলেন যে এই নক্ষত্রগুলো হচ্ছে আলামত চিহ্ন এবং এই নক্ষত্রের মাধ্যমে মানুষ কি করে সঠিক পথ খুঁজে পায় যখন রাত্রে চলাচল করে তখন এই নক্ষত্রগুলা দেখে তারা নিজেদের পথ চিনে छाड़ा गई सठी फायदा नक्षत्र क्योंकि ए छाड़ा गाय विज्ञान दबी से आर अवश्य हराम क्च एवं आल्लर ऊपर कथा बनिए बला मानस के मध्यमे मानस के पदबस् कारण हे जो गाय विज्ञान दाबी एकम आल्ल ही जान सूतरा ए रकम दबी कर आल्लर जो स्पेशल गुण रहे সেটার মধ্যে শিরকতের বা অংশীদারিত্বের দাবি করার মাধ্যমে আপনার সিরকে লিপ্ত হওয়া হয় এই কারণে সেগুলোর দিকে খেয়াল করা যাবে না যে সঠিক যে ফায়দাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি আল্লাহ আল্লাহন আমাদেরকে সঠিকটা বুঝিয়ে সেটা আমল করার তোফি দান করুন ও সাল্লাহ আলীন আহমদি ও সাহাবাহি আজমাই